السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نبينا محمد وعلى آله وصحابه أجمعين و بعد شمعين داشتراك بنده عمر الله صلى الله عليه وسلم امام ابو جعفر طرحب رحمة الله صلى الله عليه وسلم بيان وعتقاد اهل السنو والجماع اهل السنو والعقدر بانونا اكتب إك تر اكتب تر اكتب عنقشوني جهانا امام دل امام آخرت رأسنا کرسي لن اما هاشور رماته کی هوبه ش বিল বাড়ছে আমরা পুনরুদ্ধার পুনরুত্থানের উপর ইমান রাখি তারপর তিনি বলেছেন আলোচনা করেছিলাম যে বিস্তারিত এসেছে এবং হাদিসে মিজানে কি ওজন হবে সেটাও হয়েছে সুতরাং মিজানের উপর ইমান আনতে হবে আজকে আমরা মিজান ইমান কেন আনতে হবে আলোচনা মাত্র আঁকি দেখি করব প্রথমে আমরা বলি যে মিজান আসলে এমন একটা জিনিস এর প্রমাণ আমরা পাই যে একটি হাদি জিবরিল সেখানে বলা হয়েছে জিজ্ঞাসা করা হয়েছে জিব্রিল জিবিল জিজ্ঞাসা করলেন স্ল্লা সাল্লাম কেমাল ইমান ইমান কি জিনিস রসুল্লাহাম উত্তরে বললেন আন্তু মানে বিল্লাহে আখের ইমান রাখা আল্লাহরে আখরা তোর উপরে অল মালায় কে তো অল মালাই কিয় কিতাবেন তারপর তিনি বলছেন জীবনের উপরে কুলি খাই সম্পূর্ণ ভালো মন্দ মিলি ফু কল নাম তিনি যখন বললেন বললেন যদি আমি করি তো আমি আনলাম তখন বললেন যে হ্যাঁ এই হাদিসটি মোসিন আহমদ এসছে এর কারণে এই হাদিস শব্দ থেকে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে ইমান আনতে হবে মিজানের উপরে আর কোরআন হাদিসে স্পষ্টভাবে আল্লাহ তালা সেগুলো উল্লেখ করেছেন এই জন্য ইমিজানের উপর ইমান রাখতে হবে স্পষ্টভাবে আসার কারণে এবং এটা এর বিপরীতে যারা গেছে এরা সামান্য কিছু ময়তাজিরা তারা বলে থাকে যে আল্লাহ তালা ওজন করে কি করবেন আল্লাহ তালা ওজন করবেন হিসাব নিকাশের পর মানুষের উপর সব নিকাশের পর মানুষ যদি অস্বীকার করে যে তার সে তুই তিনি ওজন করে তার উপরে তার প্রমাণ প্রতিষ্ঠা করবেন এটা হচ্ছে বিশুদ্ধ কথা যে হিসাব নিকাশের পরে ওজনটা হবে এটাই আলমরা বলে থাকেন তো ওজনটা কিভাবে হবে ওজনের ব্যাপারে আল্লাহ তালা কোরআনে করিমে বহু বোঝন শব্দ ব্যবহার করছেন আল্লাহ তালা বলেছেন ওনাজাউল মাজ ওনা তবে আমরা এটা আলেমদের কয়েকটা মত আমরা যদি উল্লেখ করে দেখতে পাই যে তারা বলেছেন যে মিজান আসলে ওজন মানুষের সত্তা অনুসারে যেহেতু অনেক মানুষের যেগুলো দিয়ে যে যাদের ওজন তারা বেশি হওয়ার কারণে আল্লাহ তালা বহুবচান ব্যবহার করেছেন এটা কে কেউ কে বলছেন না আমল হিসাবে কেউ কেউ আমল ব্যাহিক আমল অথবা মুখের আমল এই হিসাবে আল্লাহ তালা বহু আমল বেশি হওয়ার কারণে মিজান শব্দটা কেউ বহুবচান ব্যবহার করেছেন কে বলছেন না বরং মিজান ব্যবহার মিজান ব্যবহার করেছেন যে এগুলি মাওয়াজিন অর্থ হচ্ছে মাপ কাঠি সরাসরি মাপকাঠি অর্থাৎ প্রত্যেকটা জিনিসের আল্লাহ তালা মাপকাঠি রেখেছেন কি ওজনে কোনটা হবে নির্ধারণ করা হবে সেই হিসাবে বহু বসান ব্যবহার করা হয়েছেন বিভিন্ন যত ইয়াই হোক না কেন আমাদেরকে স্পষ্ট যে আল্লাহ বহু বহু বসান শব্দ ব্যবহার করেছেন রসুল্লাহ সাল্লা সাল্লাম এক বচন বহু বসন দুটি ব্যবহার করেছেন তো কোরআন এবং সুননা থেকে বোঝা যাচ্ছে যে মিজানুর উপর অবশ্যই আমাদের ইমান রাখতে হবে মিজানুর ইমান রাখতে হবে এর দলিলে আসছে স্পষ্ট দলিল আসছে যে আরেকটা দলিল আমরা দেখতে পাই গত পর্বে আমরা কিছু দলে উল্লেখ করেছিলাম বলেছেন যে এক লক্ষ্য মদার বাসা সেগুলো অনেক এত চোখ যতটুকু লম্বা হবে চোখ যতটুকু লম্বা তার এই অন্যায়ের পাহাড় অন্যায়ের অন্যায়ের খতিয়ান এসব নিয়ে সেগুলো নিয়ে এসে রাখা হবে ফিকাফাতিন একটি একটি পাল্লায় রাখা হবে সাক্ষ্য আছে তহ সাথে স্ত্রী জিল ও সাকুলাতির বেতাকা তখন এইগুলো ভারী হালকা হয়ে যাবে অর্থাৎ আমলগুলো উপরে উঠে যাবে আর এই বেতাকাতা ভারী হয়ে যাবে এর অর্থ হচ্ছে যে ওজন बेता कार्डट वजन हो गा बोझा जा बंदार शुदू बड़ हिसाब से नर आल्लासेटार ओजन कतटुकून जाने से हिसाब से आल्ला तला निर्धारण करबें हिसाब से मानुष्यम ओजन करा मानुषर आम नाम ओजन करा और मानुषर निजे ओजन बुझते असर मठे मिजान हक मिजान हक জানাতে আল্লাহত যাদেরকে বিনা হিসাবে বিনা ওজনে যাদেরকে জানাতে দিয়ে দিবেন সেটা আলাদা এর বাইরে যাদেরকে আল্লাহ তালা হিসাব নেবেন তাদের ওজন করে দেখাবেন যে তোমার আমল তুমি দেখে নাও কাফা বিনা হাঁসি বি হিসাব আমরা যথেষ্ট তোমার আমল দেখে নাও তুমি যে কিতাবে তোমার আমল আমার লেখা হয়েছে সেগুলো দেখাও তুমি কি আমল করতো সেগুলো দেখাও আল্লাহ তালা সেগুলি আমাদেরকে দেখিয়ে দিবেন প্রমাণ প্রতিষ্ঠা করার জন্য এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি কি জিনিস ওজন করা হবে মিজানে এবারে আলেমদের মধ্যে বিভিন্ন মত রয়েছে তবে তিনটি মতেই বিশুদ্ধ একদল আলম বলেছেন যে শুধুমাত্র আমল ওজন করা হবে যে সমস্ত আমল আমরা করে থাকি যেমন সলাদ জাকাত সহমজ এগুলো ওজন করে এগুলো আল্লাহ তালা এগুলোকে যেগুলো এগুলো মারা আনি বা এগুলি কোনো দেখতে দৃশ্যমান জিনিস নয় কিন্তু আল্লাহ তালা দৃশ্যমান করে ওজন করে প্রত্যেকে তার আমল যত ভারী যত সুন্দর হয়েছে সেটাকে তত সুন্দর দৃশ্য দিয়ে সে যত ভার দিয়ে সেটাকে করবেন যেমন ওই ব্যক্তির আমল যে লাই লাল সবাই বলে কিন্তু লাই লীলা ওই ব্যক্তিরটা সবচেয়ে ভারী ছিল সত্যি সত্যি তাওহিদের সে প্রতিষ্ঠা করতে ফেরেছে তার জীবনে কিন্তু অন্যায় করেছে তারপরেও তাওহিদ তার ভারী হয়ে গেছে কারণ আমলটা সেটা ছিল তার জন্য ওজনটা অত্যন্ত ভারী ছিল এটা এই আমলটা আমলটা ভারী হওয়ার কারণে আল্লাহ তারা সেটা ওজনের মিজানে দিবেন কেউ এটা কে বলছেন কেউ না শুধু মিজান না বরং তার আমল নামা আমল নামা শুধু আমল না আমল নামা যেটাতে লেখা ওটা ওজন করা হবে সেটা হাদিসে আসছে আবার কোন কোনো বর্ণায় আসছে যে ব্যক্তিকে ওজন করা হবে আমরা মনে করি তিনোটাই ওজন করা হবে একজন ইমানদারের জন্য তিনটি ওজন করে যেটাই তার আল্লাহ তার জন্য কোনটাতে তার প্রাপ্তি রয়েছে সেটা দিয়ে আল্লাহ তারা তাকে পার করে নেবেন যেমন ওজন করা আমল নামা ওজন করা শুধু আমল ওজন করা হবে সেটা আমরা দেখতে পাই হাদিসে এসে আবহাওয়া দিনতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহম বলেছেন দুটি কালেমা রহমানের কাছে প্রিয় এবং জিব্বায় অত্যন্ত হালকা আর মিজানে সেটা ভারী সেটা সোহান্লাহমদি সোহানোর আমলটা সরাসরি ওজন হয়ে যাচ্ছে সোহান্লাহামদি সোহানিম এটা একটা আমল এটা কোনো আমল নামা নয় বা এটা কোনো ব্যক্তি নয় এটা আমল এই আমলটা সরাসরি ভারী হয়ে যাচ্ছে সেটা আল্লাহ তালা কিভাবে দিবেন আমরা জানি না যেভাবে আল্লাহর ইচ্ছা সেভাবে তিনি সেটাকে ওজন করে সেটাকে ওজনের ব্যবস্থা করে দিবেন যেমনিভাবে আমরা দেখতে পাই যে হাদিসে আসছে সুল্লাহাম বলেছেন বাকার আল এমরান আসবেন আল্লাহ হাঁসের মাঠে আসবে সুপারিশ করতে এটা কীভাবে আসবেন সেটা আমরা জানি না তো আমরা ইমান রাখি যে এটাকে আল্লাহ তালা এমন ব্যবস্থা করে দিবেন যে তারা কোন কোন বড় নার্সে ম্যাগে ম্যাগ আকারে কোন কোন বড় নার্সে পাখি আকারে দুই দল পাখি আকারে যেভাবে হোক সেভাবে সেটাকে আল্লাহ তালা ব্যবস্থা ওজনের ব্যবস্থা করে দিবেন এই যেভাবে হাঁসের মাঠে বাকার এবং আসবে সুপারিশের মতো সুপারিশ করার জন্য সেভাবে মানুষের আমল নামক আল্লাহ তালা ওজনের ব্যবস্থা করে দেবেন ওজন ওজনে ভারী করার জন্য ব্যবস্থা করে দিবেন অন্য এক হাদিস আসছে যে আল্লাহ আল্লাহ আল্লাহ নিয়ে আসবেন কোরআনকে কেয়ামতে দিন নিয়ে আসবেন যেটা তাদের আগে থাকবে সুরা বাকারা আল ইমরান যেগুলো কানহুমা গা মামা যেগুলো মেঘের মতো অথবা জুল্লাতান ছায়ার মতো অথবা পাখির ঝাক পাখির মতো যেগুলো কোরআন আসবে এই সামনে থাকবে বাকারা আলেমরান কোরআন এসে বান্দার পক্ষে সুপারিশ করবে নুয়াসিমনা হাদিসে আসছে এই যে আসার কথাটা আল্লাহতালা তাকে সুরত দিয়ে দেবেন যে সুরতে আল্লাহ তালা তার ইচ্ছা সেই সুরত দিয়ে আল্লাহ তালা সেটাকে মিজানে রাখবেন ঠিক যেভাবে হাসার মাঠে এরা এসে নিয়ে যাবে বান্দাকে সুরা বাকারা এবং আলেম সামনে এসে নিয়ে যাবে বান্দাকে সুপারিশ করে নেবে তেমনি ভাবে আল্লাহ তালা আল্লাহ তালা বন্ধার আমলকে আমলকে ভোজ্য আল্লাহ তালা সুরত দিবেন নিজের সুরত দিয়ে মিজানে রাখবেন রাখিয়ে সেটাকে ওজন করে দিবেন যেমন অন্য হাদিসে আসছে আবদাল বন্দিত রসুল্লাহাম বলেছেন মাই ওদার মা এই অমলকে আমাদের আসকাল প্রশ্ন হল উত্তম চরিত্র চেয়ে ভারী কোনো জিনিস মিজানে রাখা হবে নাকি আমাদের দিনে অর্থাৎ উত্তম চরিত্রকে আল্লাহ তালা ওজনে ভারী করে মিজানের মধ্যে বসিয়ে দেবেন ভাবে করবেন সেটা আমাদের জানা নেই আল্লাহ তালা তখন সেটার ব্যবস্থা করে দিবেন তাহলে বোঝা গেল যে আমল ভারী আমলটাকে আল্লাহ ওজন বিভিন্ন কিতাবে দেখতে পাই এর মধ্যে একটি আমরা উল্লেখ করবো সেটা হচ্ছে যে আবুার বোহার রহমতুল্লাহ বর্ণা করেন আবহাওয়া দিলন থেকে বর্ণিত রসুল্লাহম বলেছেন ইন্দির আজিম সেমিনিয়ামতি ला एंद जे जोन मोटा, ताजा और ओजन सब चेहरे कम होतु बुकाम ওজন আমরা প্রতিষ্ঠা করবো না তার কোনো ওজন হবে না এর বিপরীতে আমরা দেখতে পাই একটা হাদিস আসছে যা আবদুল হাদিস যেখানে তিনি একদিন গাছে উঠলেন আরাক গাছ থেকে মেসোয়াক নামানোর জন্য কিন্তু বাতাসে তার শরীর এদিক সেদিক করছে দেখে তখন সাহাবাহ মধ্যে কেউ হেসে দিল হেসে দেওয়ার কারণ রসুল্লাহাম বললেন যে মিমা তা হাঁকুন তোমরা হাসছ কেন তখন তারা বলি ইয়া বি আল্লাহ মি কাছে তার हाँ, हाँ, तार जे पायर गोड़ाल चिकन हर हास्लम शपथ मिजान ओहुद पहाड़ भारि हास बोझा गया व्यक्ति ओजन व्यक्ति ओजन एट हादिस पाई व्यक्ति के ओजन कर তৃতীয়ত কোন কোনো বর্ণা থেকে দেখা যায় যে শুধু ব্যক্তি ব্যক্তির আমল দুইটাই নয় বরং ব্যক্তির আমল নামাও ওজন করা হবে যেমনি ভাবে তিনি জিতে এসেছে আব্দুল্লাহিন রসুল্লাহ বলেছেন ইন্দা সাইউ খালাজী উমতি আলাহুল খালা কি অমল কিয়ামা কিয়ামতিন আল্লাহ তালা আমার উম্মতের এক একজনকে সমস্ত মানুষের থেকে একান্ত ভাবে নিবেন নিফাই হতেছে হতে সিনাসি সিজিল্লাম তার নিরানব্বইটি তার আমল নামা খুলবেন মিস্রা মাদ্দুল বাসার প্রত্যেক আমল নামাই চোখ যতটুকু যতটুকু বড় তার আমলের গুণার আমলের কোনো তার শেষ নেই সুমুল কিরুমান মিনহাজা সেহেন হে আমার বান্ধা তুমি কি এর কোনটাকে অস্বীকার করো আজল আমাকে কাতাবাতিয়াল কাতাবাতিয়াল আমার যে লেখকরা তারা কোনো জুলুম করেছে ফয়কুল ইয়া আরব হে বলবে না হেরব কখনো তারা জুলুম করেনি এবং আমি অস্বীকার করছি না ফয়কুল ফয়কুল আল্লাহ কাকুম ফয়কুল্লাহ হেরবাহ আল্লাহ তালা বলবেন যে তোমার কোনো ওজন আছে তখন সে বলবে না আমার কোন ওজোর নাই। তখন আল্লাহ তাল বললেন কখনো নয় তোমার একটি ন্যাক আছে আমার কাছে তখন সেখানে একটি কার্ড বের করা হবে যেখানে লেখা আছে আসাদু আল্লাহ অহম্মদর আব্দু ঘরে সুর থাকবে সেটা রাখা হবে বলা হয় ভাই ও ভাই ও তোমার ওজনের মধ্যে হাজির হও ই আরব এমহাজির বেতাক সিজিল্লাত বলবে ই আরব এত বড় বড় গুনার বালামের মধ্যে এই বেতাকা আমি কি করব। তখন আল্লাহ তালা বলবেন ইন্নাকালাহুজালাম তোমার হজলুম করা হবে না বা তুদাও সিজিল্লাত ফিকাফা সমস্ত তাদের যে নামাগুলো এক পাল্লা রাখা হবে ওয়াল বেতাকাত ফিকাফার এ কারটা এক পাল্লা রাখা হবে পাত্রের সিজিল্লাত সেই সমস্ত আমল নামাগুলো উপরে উঠে যাবে ও থাকুলাত বেতাক আর কারটা নিচে নেমে যাবে ওলা স্কুল ও মাইসমুল্লাই সেই আল্লাহর তারফিদের সাথে আল্লাহর নামের সাথে কোনো কিছু ভারী অন্য কিছু ভারী হতে পারে না অর্থাৎ আল্লাহ নামে ভারী হবে এটাই হচ্ছে প্রমাণ যে আমল নামাও ওজন করা হবে আমল নামা ওজন করা হবে তাহলে বোঝা গেল একজন মানুষের ইমানদারের আমল নামা ওজন করা হবে ইমানদার নিজেকে ওজন করা হবে ইমানদার আমলকে ওজন করা হবে যেভাবে হোক আল্লাহ তারা তাকে জান্নাতে নেওয়ার জন্য যত রকমের ব্যবস্থা সেটা করবেন আর যারা কাফের তাদের আমল নামা ওজন করা হবে এবং তাদেরকে সে হিসেবে তাদের জন্য যাহার নাম নির্ধারিত হবে তারা কি করে সেগুলো দেখানো হবে কুফুরির আমল সেগুলি তাদের দেখানো হবে এই জন্য আমল নামা ওজন কি কিসে আমল নামা ওজন হবে সেগুলি আমাদেরকে সেগুলির পর আমল করা আমল করা উচিত এর মধ্যে যে সমস্ত জিনিস আমল নামা ভারী হয় আমল নামা ভারী হবে বিভিন্ন হাদিস সেগুলি এসেছে তার মধ্যে আমরা কয়েকটি হাদিসে উল্লেখ করব প্রথমত रसुल्ला साराटा जीवनिदे पहाड़ा बसाते होते जीवन मुक्त कार्डहीदेन सबकि स्थान पा सबसे भारि जिन तर हृदर सर्वक्षणिक प्रचेषा चलाते हैं सीढ़ी मुक्त थे बेदायत मुक्त हृद प्रतिष्ठा करते गुना हल्ले हृदय थके सब भारि हादीसी द्वित जो जिनटी कारण भारी हम मानुषर सा सदव्यवहार लोक जी हिद हिस्से आल्लाह हक आल्लाह हक यथाथ आदाय करार फिर मानुषर जो मानस सुवहार करते ओज ने भारी है तो सुल्लाह सल्लासम বলেছেন হাসান যে সবচেয়ে ভারী জিনিস যা বান্দার মিজানের মধ্যে রাখা হবে কেয়ামতের জিনেতা হচ্ছে খুলকুন হাসান উত্তম চরিত্র ওয়াইনাল্লাহ ইউবগুদুল ফাহবাদী আর নিশ্চয় আল্লাহ তালা অপসন্দ করেন যে ব্যক্তি অশ্লীল কথা বলে এবং অশ্লীল গালি গ্যালাস করে খারাপ কথা বলে তাকে আল্লাহ তালা অপসন্দ করেন তাহলে ইমানদারের সবচেয়ে ভারী হচ্ছে যে যেটা মানুষের সাথে করা সাথে সংশ্লিষ্ট সেটা হচ্ছে উত্তম চরিত্র হুলকুন হাসান আর আল্লাহর সাথে যে তাহিদ প্রতিষ্ঠা করতে পারে সেটাও সবচেয়ে ভারী হবে এটাও হাদিসে এসেছে অনুরূপভাবে ইমানদারের আমলের মধ্যে তৃতীয় যে জিনিসটি সবচেয়ে ভারী হবে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ হাদিসে আসছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান যে তাহমিদ বেশি বেশি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করা সর্ব অবস্থা আল্লাহ তালা সুক্রিয়া আদায় করা যা আল্লাহ তালার এই কাজটি এই কাজটি আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ উপহার তিনি যা দিয়েছেন সেটা ভালো তিনি যা দিয়েছেন সেটা উত্তম সর্ব অবস্থায় আল্লাহ সুক্রিয়া করতে শিখা এটাও মিজানের পাল্লায় তার আমল নামা ভারী করবে এটাও হাদিসের এই জন্য রসুল্লা সাল্লা বলেছেন যে কালিমাতানে হাবিফাত আল্লিশান হাবিবতান রহমান রহমানের কাছে প্রিয় হাবি ফান আল্লাসান লিসানের মধ্যে লিসানের মধ্যে জিব্বাতে সেটা অত্যন্ত হালকা অথচ ভারী হওয়ার কারণ হচ্ছে যে এই দুইটির মধ্যে এমন জিনিস আছে যেটা আল্লাহর প্রশংসা যেটা সুহান আল্লাহ বেহামদিহি সুবহানিম দেখুন হামদাসে তসবিহ আছে দুইটা একসাথে তসবিহ পাঠ করা হচ্ছে সর্ব সর্ব অবস্থা আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে যে মানুষ সেখানে আল্লাহ তালার পবিত্র ঘোষণা করছে তিনি যারা আল্লাহ তালাকে খারাপ গুণে গুণান্বিত করে অথবা আল্লাহ তালার গুণগুলোকে অস্বীকার করে তাদের বিপরীতে তারা সব সময় আল্লাহ তালার প্রশংসা করে যায় দিক থেকে সাথে সাথে আল্লাহ তালার পবিত্রতা ঘোষণা করে যে সুহান রব্বী জমন যেমনী র্লা তালা প্রশংসা করেছেন নবিরা সুদ্যোগে তারা আল্লাহ তালার প্রশংসা করার কারণ আল্লাহ তালা তাদের তাদেরকে আল্লাহ তাদের তাদেরকে উল্লেখ করেছেন বিশেষভাবে তারা হচ্ছে তারা বলে থাকে সোহান রব্বিক ইউসিফুন ও সালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহবিল আলমিন অর্থাৎ তারা আল্লাহ তালা প্রশংসা করেন আল্লাহ তালার পবিত্র ঘোষণা করেন আল্লাহ থেকে এমন গুন থেকে আল্লাহ মুক্ত ঘোষণা করেন যে গুণগুলো কাফেররা আল্লাহর প্রতি আরোপ করে থাকে এই জন্য মিজান ভারী হবে সোবহান ओबेहमदी अर्थात सोहान अल्लाह बेहमदी सोहानी भारि कर शुद्ध आल्हम्लाम्हमी भारि कर मिजान पूर्ण कर देवे जत बसी आल्ला प्रशंसा कर ते मिजान भारि अनुरूप भाव की क्ज मिजान फल्ला भारि भारि कर रसोल्लाम्स क्यों जदि घोड़ा आल्ला रास्ताय बेदे राखे एम अपेक्षा करोड़ा जखनी जिहा डाक आस तीन जिहद करबें यजे घोड़ाटा केजा करें पुष्ट कर करें तक ये घोड़ा बाहन तैरि करत खरच से पायखाना कर खबर खावाच्छे ये सब ही सब ही तरह तरह भारी हुए देखा देवे हाँड़े मटे से भारि जाए यह सोलोल्लासल्लम अर्थ हेच्चे समस्त क्या मानलमा भारी সেগুলো আমরা করতে পারি খুব সহজেই এবং যেগুলোর কাজ নিচান ভারী হয়ে যাবে সেগুলো কাজ করা খুব কঠিন কিছু নয় শুধুমাত্র আমাদের নিজের মন মানসিকতা প্রতিষ্ঠা করলে সুন্দরভাবে সেগুলো যদি করতে পারি আমাদের আমল নামা ভারী হয়ে যাবে সমান দর্শকবৃন্দ আমরা বলছিলাম যে আমল ভারী হয়ে যাবে যে আমলগুলো সেই আমুলগুলি করা কিন্তু খুব কঠিন কাজ নয় সেগুলো খুব সহজ কিন্তু সেই আমুলগুলো আমরা করতে পারি না অনেক সময় সেগুলোর প্রতি গুরুত্ব দেই না আসলে গুরুত্ব দিলে এসব হান্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এবং দিনের জন্য সর্বত্র প্রস্তুত থাকা যে আল্লাহর দিনের জন্য কাজ করবো এবং আখ্রাতের জন্য কাজ করব এবং দিন আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করবো এবং বেশি বেশি করে যে আল্লাহ দিনের জন্য জেহাদের জন্য প্রস্তুত থাকা এসবে কিন্তু মিজানের আমল নামা ভারী করবে মিজানের আমল নামাকে ভারী করে দিবে আমলকে ভারী করবে এর বিপরীতে অনেক মানুষকে দেখা যায় যে মিজানকে অস্বীকার করছে যেমন মহতাজাল মিজানকে অস্বীকার করত তারা বলে থাকে যে আল্লাহ কি ফাউওয়াল বাক্কাল অর্থাৎ আল্লাহ কি কেন তিনি কি তরকারি বিক্রেতা তিনি কেন ওজন করবেন তিনি তো এইভাবে তিনি আমল দিয়ে দেবেন ছিটার প্রতিবল দিয়ে দিবেন কিন্তু তারা জানে না যে আল্লাহ তাল্লাহ হচ্ছেন ম্যাহাদ আহমিন আল্লাহ আল্লাহ তাহার কেউ কেউ এমন ওজন পেশ করার মতো এত আল্লা তালা সবচেয়ে বেশি ওজোরকে পছন্দ করেন অর্থাৎ তিনি দেখাতে চাইবেন যে আমি তোমাদের উপর কোনো জুলুম করি নাই তোমরা তোমাদের নিজেদের আমলের উপর নিজেদের উপর জুলুম করেছ তোমরা যে কোনো আমল করতে সেটা তোমা আমার কাছে পেতে এই জন্য অন্য এক হাদিস এরসা আল হাদি বিখ্যাত হাদিসে বলা হয়েছে ইয়া আবাদি ইন্নামাহিয়া আমি হালকুম হে আমার বান্দারা এসবই হচ্ছে ইন্নামাহিয়া আমালুন ওর সিহালকুম তোমাদের আমল তো আমি তোমাদের জন্য সেগুলি জমা করে রেখেছি মহামান ওয়াজা খায়রান ফালিয়া আহমদিল্লা तुम्हारा उत्तम किस इलाक आदाय करो खराब फाव फलना शुद्धम तुम्हारा जन रेखे सूतरा प्रत्येकेल नामा क्षेत्र में मिजान जान भारि है यह दुनिया बुखे जिसल करब से मिजान के भारी करबायस्ते थेगुली मिजान के भारी कर विपरीते মিজানের মধ্যে খারাপ গুণ যেগুলো আছে সেগুলো আমাদের অপর পক্ষে দাঁড়াবে অর্থাৎ দ্বিতীয় পাল্লাতে দাঁড়াবে আছে সেটাই বিশ্বাস করতে হবে অনেকে দেখা যায় মনে করে থাকে মানদণ্ড বা সেটা ঠিক নয় মিজান অবশ্যই আমাদের ওজনের পাল্লা যেটা আমরা চিনি এরকম ওজনের পাল্লা তবে সেটা খুব বড় হবে সেটার প্রকৃত অবস্থা আমাদের কারো জানা নেই তবে সেটাতে হাদিসে যেভাবে আসছে যে সেটার একটি লেসান আছে ধরার জায়গা আছে আর দুটি দুটি পাল্লা আছে সেই হিসাবে সেভাবে আমাদেরকে ইমান রাখতে হবে যে এই মিজান আল্লাহ তালা সুপ্রতিষ্ঠা করবেন হাসারের মাঠে এই মিজানের পরে আল্লাহ তালা আমাদেরকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাবেন সেখানে হচ্ছে যে মিজানের ফলে সেরাতে নিয়ে যাবেন সেরাতে পার্ক সেরাতের পরে কি অবস্থা হবে সেই বিষয়টি ইনশাল্লাহ আমরা পরবর্তী কোন পর্যায়ে পর্যায়ে বিস্তারিত আলোচনা করব তখন আল্লাহ তালা আপনাদেরকে সুস্থ রাখুন ওয়া আখর আলহামদুলিল্লাহবুল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাবাত